আলহামদুলিল্লাহ রসুলিল্লা قال الله الله الله صلى الله বিষয়বস্তু হচ্ছে বেতরের সালাদ সম্পর্কে জন্য হক এখন হক মানে কি ব্যাখ্যা করতে গিয়ে একদল বলেছেন হক মানে ওয়াজিব সুতরাং বেতর ওয়াজিব আর একদল বলছেন হাক মানে বেতন মত আকেদুন হ্যাঁ অবশ্যই সাব্যস্ত বেতর এবং এর তাগিদ রয়েছে তার মানে আগে অন্য হাদিসগুলো আসবে যে হাদিস গুলো প্রমাণ করবে যে না বেতর ওয়াজিব নাই মানুত ফাল যে পছন্দ করে যে পাঁচ রাখাত বেতর সে করুক পাঁচ রাখাতে পড়ুক অসুবিধা নেই আর যে এক রাখাত বেতর পড়তে চাই ফালিয়া ফাল সে তাই করুক হাদিস এমাম কে আবু দৌদ নি তিরমিজি না তিরমিজি তে নাই বচন নয় বক্তব্য নয় আবু আবু আবুবির বক্তব্য হাদিস টা সহি সনদে মকুফ মৌকুফ টা হচ্ছে সহি সনদে বর্ণিত তবে এইরকম কথা যে যে চাইবে পাঁচ পড়ুক যে তিন পড়ুক যে চাইবে এক পড়ুক সাহাবি নিজের পক্ষ থেকে নিজে গড়ে বলতে পারেন না যদিও নবী পর্যন্ত তিনি না কিন্তু এমন পৌঁছানের কথা নিজের পক্ষ থেকে বলবেন অবশ্যই তিনি নবী সাল্লাম থেকে যেভাবে জেনেছেন আর আবু আয়ুব আনসারের মতো সাহাবি আর একে বলা হয় মৌকুফ হলো হুকমান মারফু এর হুকুম বিধানের দিক থেকে এটা হচ্ছে মারফু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال লাইসাল বিতর বিহাতমিন কহাইয়াতিল মাকতুবা ওয়ালাকিন সুন্নাতুন সন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হসنه ওয়ান নাসাইহ ওয়াল হাকিম সহহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলছেন যে তিনি বলছেন লাইসাল বিতর বিহাতমিন বেতর ওয়াজিব নয় হাতমন মানে ওয়াজিবুন হাতমন মানে হচ্ছে ওয়াজিব কানা হাতমান মাকদিয়াহ আল্লাহ কোরআনে বলেছেন পুল সম্পর্কে কোনটা পুল যেটা আমাদের দেশের লোকেরা পুল সেরাতারের রাত সব মানে রাত আর রাত ডবল রাত সবে কাদারের রাত হ্যাঁ বা লাই কাদার লাইলা মানে লাইলাতুল কদরের রাত আবার ডবল রাত কেন হ্যাঁ এইরকম প্রচলিত ভাষাগত ভুলগুলি আমাদের দেশে আছে ওই রকমে হচ্ছে পুল সেরাত পুলটা ফার্সি শব্দ আর সেরাত হচ্ছে আরবি শব্দ অতিক্রম করতে হবে আল্লাহ আলার জাহান্নার উপর দিয়ে মানে ওই পুলের উপর দিয়ে হ্যাঁ জাহান্নামের উপর যে ব্রিজ আছে আর ওখানে গিয়ে জাহান্নামে পড়ে যাবে কিন্তু মমিনা পার চলে যাবে বিভিন্ন অবস্থায় তো আল্লাহ বলছেন কানা আল আরবকে হাত মাম্মা দিয়ে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে চূড়ান্ত ফায়সালা হাতমান মানে উল্লেখিত হয়েছে আলী রাজি আল্লাহ কি বলছেন আমিরুল মহিনুবা ফরোজ নামাজের তবে বেতর হচ্ছে কি আর হাকিম আর ইমাম হাকিম হাদিসটাকে হাদিসটা কমের পক্ষে হাসান মানে আমল যোগ্য গ্রহণযোগ্য বেতর শব্দের মানে কি বেতর শব্দের মানে কি আসলে শব্দটা হচ্ছে আর ওয়াত্র ব্যবহার হয় আর বেজোড় হয়তটা বেশি শুদ্ধ ঋতুর শব্দটি ওয়াই কাস এটা হচ্ছে বেশি শুদ্ধ নবীল হাদিস আল্লাহ সম্পর্কে ইন্ডা আল্লাহ আল্লাহ বেজোড় মানে আল্লাহ এক আর এই জন্য আল্লাহ বেজড়কে ভালোবাসেন খেজুর খাবেন তিনটা খেজুর খান হাত হাতগুলো হাতগুলি ধুবেন তিন বার করে করেন আল্লাহ পাক অনেক ক্ষেত্রে বেজড়কে ভালোবেসেছেন অনেক ক্ষেত্রে আল্লাহ ভালোবাসেন আর বেজড় যেহেতু এক থেকে শুরু করে হয় একও হইতে পারে তিনও হইতে পারে পাঁচ সাত নয় হতে পারে সবগুলি বেতর এগারো পর্যন্ত বর বরং তেরো হাদিস রয়েছে তো সব রকম বেজড় রয়েছে তো আল্লাহ পাক বি আর একের কথাও রয়েছে আর এই হাদিস দ্বারা জানলাম যে বেতর হচ্ছে কি সন্ন্য এখন এই বেতর সম্পর্কে ইত্তলাফ টা একটু দেখেনি অধিকাংশ থেকে বলছেন তারা বলছেন যে বেতর অজেব নয় তারা বলছেন বেতর অজেব নয় কেন বেতর অজেব নয় বেশ কিছু দলিল রয়েছে তার মধ্যে বোখারি মুসলিমের একটা হাদিস নেন লেহাদিস একজন বেদুইন আর এসে নবিস আল্লাহটা এছাড়া কি কোনো আবশ্যক কিছু আছে আমার উপর জরুরি আছে কালা আল্লাহ না এছাড়া কোন জরুরি আবশ্যক নেই যদি বেতর অজেব হইতো তাহলে বলতেন হ্যাঁ বেতনটা কিন্তু খবরদার হ্যাঁ ভেতর আছে বলতেন তাই না বলে তবে তুমি যদি অতিরিক্ত করছেন মানে অতিরিক্ত রাতে বা সোনাতে গায়ের মহাক্কাদাও হতে পারেন এমনি নফলও হতে পারে কিন্তু এটা সবচেয়েতে বেশি ফরজ নামাজের পরে সবচেয়েতে বেশি যুক্ত নামাজ অর্থাৎ সোননাতে মহাক্কাদার মধ্যে সবচেয়ে বেশি তাগিদ তার চেয়ে তাগিদ রয়েছে বেতরের সাত টাকাতে জি যেটাই পড়বেন আপনি হাদিসি বোহারি মুসলিম রয়েছে ওজাহাবাই এলা ওজুবহি আবু হানিফা বা তাইফা তুমিন এমাম আহমদ এমাম আবু হানিফা এবং এমাম আহমদের কিছু ছাত্ররা তাদের মত হচ্ছে যে বেতর হ্যাঁ এই মর্মে তারা একটি আলো করলে বেতর পড়বে না সে আমার দলভুক্ত নাই হ্যাঁ আমার আদর্শ ভুক্ত বা দলভুক্ত নাই এই হাদিসগুলিতে যেহেতু এমন মনে হচ্ছে যে অজীব এই জন্য তারা অজীব বলেছেন তারপরে ভাষ্যকার বলছেন শেখ আলবাস একজন বড় কাজীম জমুর আর জাহা আর অধিকাংশ করেছেন যে বেতর হচ্ছে এটাই হচ্ছে রাজে মানে প্রাধান্য যোগ্য বা কি বলবেন সেটাকে হ্যাঁ হ্যাঁ অধিক প্রাধান্যযোগ্য কি সেটা যে আন্নালবি সোনাতা বেতর হচ্ছে সোনাতে নয় তাহলে ওই হাদিসের অর্থ কি বলবেন যেটা একটু আগে দেখলেন বেতর ওয়াজিব নয় বলছেন সবচাইতে শ্রেষ্ঠ নামাজ ফরোজ নামাজের পরে হচ্ছে কি রাতের নামাজ फजर सन्ना सूत मुस्लिम छिड़े देखते मुसलिम हमारे ममिन हवा लगे पुजारी हम जय हईल मानुस हईली हलो तक एक कथे मानुसाम মানুষ হইতে হবে গরু ছাগল সাক্ষী হবে না তারপরে মানুষ আবার মুসলিম হইতে হবে মুসলিম আবার নামাজি হইতে হবে নামাজি আবার কাবিরা গোনা থেকে বাঁচা নামাজি হইতে হবে এমন না যে খুনি এমন না যে মৃত্যু মিথ্যা কথা বলে আর ওকে সাক্ষীতে নিয়ে চলে এসেছেন চলবে না জি সৌদি আরবে সাক্ষী যদি কাউকে নিয়ে যান আমরা যেহেতু কোর্টে যাওয়া আসা হয় মাঝে মধ্যে সাক্ষী নিয়ে যান তো সাক্ষীর সত্যায়নের জন্য আরো দুটা সাক্ষী লাগবে আসামি আর তারপর আরেকবার উল্টে যাচ্ছে আর ওতে সাক্ষী হয়ে গেছে ওই বেচারা এখন সাক্ষীতে যে সাহেব আমাদের ইন্ডোনেশি দায়ী যে এখন দায়ী মোদিরা ফারেক আলেম তারপরও তার সার্টিফাই লাগবে সত্যায়ন লাগবে বলছে দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে যে এই লোক দিনদার পরেজগার ফরজ অজেমে কোন ঘাটতি নাই হারাম কাবিরা করে না এই কোটে এই মাস ছয় আগের ঘটনা তো আমাকে অফিস থেকে বললো যে একটা আপনি যান সত্যায়ন করতে একজন দায়িত্ব আপনি যান আর আর এক ভাইকে পাঠালে দুজন গেলাম গিয়ে জিজ্ঞেস করলো যে চেনেন নামাজ পাঁচকতে পড়ে নামাজ পাঁচকতে পড়ে দায়ী আর কাবিরা টাবিরা ওই সব করলো না কিন্তু আমি কাতিম করে দেখেছি আমরা হয়তো অন্য আছি আর সাক্ষী নিয়ে এসছে সাক্ষী নিয়ে জিজ্ঞেস করে যে এই লোক কেমন বলছে ভালো নামাজ পড়ে পড়ে তো না করে না বলুক যারা ওই সার্টিফাই করার জন্য এসে কিন্তু দুইজন সত্যায়নকারী লাগবে একজন সাক্ষীর জন্য আর দুঃখের বিষয় বাকি মুসলিম দেশগুলিতে হ্যাঁ কত রকমের যে মিথ্যা সাক্ষী দিয়ে এটা নির্দোষী লোক একেবারে কোন করে দেওয়া হচ্ছে फल ना। ना। सुन्नत नामगुल नाम बेतर नाम রমজান মাসে একবার কেয়াম করলেন মানে রাতের নামাজ পড়লেন রমজান মাসের যে কেমন কেমদান এটাই হচ্ছে কেম এটা হচ্ছে তারা এটাই হচ্ছে তাহযুদ হ এটা হচ্ছে সলাতুল্ল পাঁচটা নাম একই নামাজের কয়টা নাম পাঁচটি নাম বললাম এরকম নামাজ পড়তেন আর সাহাবারা পড়তেন এই জন্য তয়াম রান বা কেয়াম বলা হইতো সুমান তাজা রুহমিন কাবেলা প্রথম দিন তো নামাজ পড়লেন কিছু লোকেরা দেখেছে যে নবী সাহা এসে নামাজ পড়ছেন পিছন লেগেছে এসে লোকেরা অপেক্ষা করলাম নবী করিম সাল্লাহ আল্লাম বের হইলেন না এই হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে আর একটা হাদিস আছে যে দিন গেছে নবী করিম সাল্লাম আসছে আর গেলেন না পরে ফজরে বললেন দেখো তোমাদের অবস্থা আমি সব দেখেছি আমার আশঙ্কা হচ্ছিল যে তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয় আল ভিতর ভিতরের নামাজ তাহলে বুঝা গেলিসারেতর নামাজ ফরজ অজেব নয় ফরজ অজেব যে নয় তরকে ফরজ করে দেওয়া হবে আর বেতরের সাথে সাথে ওই তারা বিবাহরজ করে দেওয়া হবে হাদিসটি এমন আহ্বান বর্ণনা করেছেন আর হাদিসটি শহীদ এর মূল হাদিসটা বোখারিতে মুসলিমে আছে সেটা শুনিয়ে দিয়ে ভালো হবে বলছেন যে আয় সারি আল্লাহ থেকে বর্ণিত এখানে মসজিদে নামাজ পড়লেন ওই রাতের নামাজ রমজান মাসের যেটা তারা করে নামাজ পড়ে নিল সোম্মা সাল্লা সানি তা দ্বিতীয় দিন নামাজ পড়লেন তো অনেক লোক জমা হয়ে গেছে একে অপরকে খবর দিয়ে দিয়েছে যে নবীলাম মসজিদে নামাজ পড়েন আমারও রাতে ওনার পিছনে নামাজ ওই দিন রাত্রে বের হইলেন না তাহলে বর্ণনা যে সন্দেহ তৃতীয় দিন ছিল অথবা তিন দিন নবিস জামাত করিয়েছেন চতুর্থ দিন এই জন্য প্রসিদ্ধ নাম তিন দিন জামাত করেছিলেন চতুর্থ দিন বের হননি বের হতে আমাকে শুধু বাধা দিয়েছিল এই তোমাদের ওপর ফরজ না করে দেওয়া হয় এটা রমজান মাসের ঘটনা ছিল রমজান মাসের ঘটনা ছিল নবীম তাহলে তিন দিন खुलाम्बा नाम कष्ट चाहना नामी घर पढ़ल नबीशल इंतकाल उठे गरजा बंद हो गई उमर रजी आल्ला त्रिश दिन ही जमा তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে একটি সলা সাহায্য করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ পড়া নির্দেশ দিয়ে পড়ার কি করেছেন করেছেন সাহায্য করেছেন এই নামাজ দিয়ে সাহায্য করেছেন সেটি কি নাম। সেটি লাল উঁট চাইতে বেশি তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলজনক লাল উঁট আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল চোদ্দশো বছর আগে ওই জামানায় খুব মূল্যবান ছিল বেশি দামি লাল উঠামে আর নামাজটি কি কালাল সেটা হচ্ছে বেতুরের নামাজ মা বাইনা সালাত সেটা এসার নামাজের সময় থেকে শুরু করে এলা তলুইল ফজরে ফজর হওয়া পর্যন্ত ফজর পর্যন্ত তাহলে समयदारेतर शुरू कौन और शेष कखर शुरू समय कैसार फरज नाम एसार नाम क्योंकि एसारू शेष समय फजर हवा पर फजर टाइम हजर आजान टाइम हवा पर लम्बा टाइम बेतर जायेज टाइम जा उत्तम टाइम अफजल टाइम से रातेर रातेर तीन भाग तृतीय अंशे बेतर एवं बेतर सहज नमज पढ़ा उत्तम আর এমাম আহমদ আমার ইবনে সোয়াইফ এবং তার দাদা থেকে বর্ণনা করেছেন সাহাবিদ থেকে তো অন্য সাহাবি থেকে হাদিসটা বর্ণনা করেছেন আর একটা মাসে করা হয় মাগরে বেশা জমা করে নিচ্ছেন মাগরে বেশা যদি মাগরে সময় জমা তকদিম হয়ে যায় মাগরে সময় এসা পড়ে নিলেন তখন কি হবে এসার সময় যদি জমা তেন তাহলে তো আর প্রশ্ন উঠছে না তরটা কি করবেন বেতরে যেন বিলম্ব করবেন আল্লাহ কি সরিয়ে এত কষ্ট দিয়েছেন যে না বেতনটা এখন পড়া যাবে না তুই থাম দুই ঘন্টা এক টাইমটা হোক আটটা বাজুক বা সাতটা বাজুক তারপরে তুই ভেতর পড়বি এইরকম বিষয় আছে না जमाजन जमा ना क्योंकि जो जायेज हो गज नाम जमा कर सर सफर कारण ब्याधिर कारण दुश्मन अथवा बृष्टर कारण झड़ तूफान कारण कारण जायेज हार তাহলে বেতর আপনার জন্য জায়গ হয়ে গেছে তাহলে মাগরে মাগরে তারপরে এসে পড়েন আর তারপরে সফরে নাই আর যদি বাড়িতে থাকেন আপনি তাহলে সন্ন্যত পড়বেন মানে যদি মকিমহান বৃষ্টির কারণে আপনি জমা করছেন সন্নত পড়বেন আর তারপরে বেতর পড়ে নিতে পারেন যদি আপনি তাহাজুদ গুজার না হন আর তাহাজ গুজার হলে আপনি শেষ রাতে পড়বেন বা যখন তাহযুদ শেষ করবেন তখন শেষে বেতর পড়বেন আব্দুল্লাহিনেতর পড়বে না সে আমাদের দলভুক্ত নয় আখরাউদ এম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন বেশ সানাদু সানটি কি দুর্বল লাই নরম। মানে কি নরম কোরআনে আছে শব্দ আছে আল্লাহ কোরআনে আরেক জায়গায় নবীকে বলছে আল্লাহরই মনে করো আল্লাহ রহমতেই তুমি নরম হয়েছে মানুষের জন্য তুমি যদি নরম না হয়ে করকাস ভাসী হইতে নিষ্ঠুর হইতে তো লাল ফাকু মিন হাউলে তোমার পাশে কেউ বসতো না সব পালাইতো তাই না হাসি হইতে হবে হাসিমুখী হইতে হবে ভদ্র মানুষ হইতে হবে ভালোভাবে কথা বলতে যে কেউ কথা বলতে কথা বলতে হবে যার সাথে সাথে আপনার সাথে ভালো ব্যবহার করেন তো লিনটা বলছিলাম হ্যাঁ লাইয়েন এখানে বলা হয় বেস সানাদ নরম সনাদে মানে দুর্বল সানাদে হালকা দুর্বলকে বলা হয় হ্যাঁ লাইয়েন অসাহ হাকেম হাদিসটাকে ইমাম হাকিম সহি হাকেম যেমন এইরকম এমাম বখারী ওস্তাদ আলী বদিন এরকম বড় অনেক মহাদেশারা রয়েছেন যেগুলি আমাদের হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয় আর একদল আছেন খুব কঠোরতা অবলম্বন করেছেন একেবারে একটু ভুল জন্য হাসান হাদিস কো করে দিয়েছেন আর যারা হাদিস রয়েছে দুর্বল দুর্বল যদি হয় আর দুর্বলতা যদি বেশি থাকে তাহলে কেউ কাউকে সহযোগিতা করতে পারে না বুঝছেন না যেমন একটা ধরেন চল্লিশ কিলো বস্তা আছে আর সাত বছরের দুটো ছেলে একটা ছেলে উঠে না উঠাতে পারবে সাত বছর সাত বছর চোদ্দ বছর চোদ্দ বছর হয়ে গেলে তো উঠিয়ে দিত সাত সাত অ্যাড করে হচ্ছে না দুই ছেলে উঠাইতে পারবে না বুঝছেন না দুটোই খোড়া রোগী তাহলে পারছে না কিন্তু যদি না ছেলে দশ বারো বছর হয়ে গেছে তো বারো বছর একা উঠেতে পারছে না কিন্তু আর একটা বারো বছর লাগলে বা একটা বারো বছর একটা 10 বছর উঠাই দিবে হয়তো সমর্থক হইলে কাজ হবে যে হালকা জয়ীফটা হাসান লেগাইরি হইতে পারে কিন্তু জয়ীফ যদি হয়ে যায় তাহলে জয়ীফ জয়ীফ সাহায্য করতে পারে না দুর্বল দুর্বলকে সাহায্য করতে পারে না এই হাদিসটা যদি ধরে নেওয়া যে ধরেন হাসান হাদিসটা যেমন কেউ কেউ বলেছে আর যে সাক্ষী নেওয়া যাবে না কেউ যদি ইচ্ছা করে বেতর ছেড়ে দেয় অনিচ্ছাকৃত ঘুমের কারণে ছুটে গেছে অথবা ভুলে গেছে ভুলে গেলে মাফ ঘুম চলে এসেছিল তাহলে ঘুম থেকে যখন জাগবে বা ভুলে গেছিল স্মরণ হবে তখন যে হাদিসটা আবু দাওয়াদের এবং বলা হল বি দুর্বল সন দেবন্নীত হয়েছে এই হাদিসটা তাদের দলিল যে বেতর পড়বে না সে আমার দল ভক্ত নাই এই ক্ষেত্রে দু একটা দলিল এর আগে বললাম যে বেতর ওয়াজেবেন ছিলেন তখন তাকে বলেছেন জানিয়ে দে ওদেরকে তারা যদি কালমা পড়ে নেই তো কি বলবে আল্লাহ পাঁচ নামাজ ফরজ করেছেন ওখানে বেতর উল্লেখ করা হয়নি অথচ তিনি নবীর স্থলাভিষিক্ত যেন খলিফা তিনি ওইখানকার এবং আলী রাজি আল্লাহ তাল্লাহন এই দুই খালিফা থেকে বর্ণিত যে আখবর বাদ ওয়াফাতিনবী সালাম নবী সালাম এনতেকালের সাথে ওই বন্ধ হয়ে গেছে তাই না পরে তারা বলতেন এই ফতুয়া দিতেন তারা খালিফা ও বাকার মতো লোক আমিরুল খালিফা তর আর চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ লোক রকম সাহাবি যারা এক নম্বর আর চার নম্বর বলতে পারেন হ্যাঁ এই উমতের নবী সাল্লা পরে তারা কি এই বিষয়টি জানতেন না এটা একটা গুণাগার হবে সহি সুন্ন দ্বারা প্রমাণিত যে বেতর হচ্ছে আলবিতর এখন বের আদা একাসন তিনসুন পাঁচও আছে সাত আছে ওয়া তিস নয় ও আছে ওয়াহেদা আশারা আর এগারো আছে বেতর হইল ছয় রকম এক তিন পাঁচ সাত নয় সবগুলি বেতন কোন অসুবিধা নেই আখবরি এই হাদিস গুলো সহি হওয়ার কারণে অধিকাংশ আলমাই কেরাম সবগুলি বেতন নিয়েছেন যে এক থেকে নিয়ে আপনি এগারো পর্যন্ত যেকোনো বেতর পড়তে পারে। এক থেকে নিয়ে বেজোড় গুলি এগারো পর্যন্ত যে কোনো বেজড় করতে পারো তাহলে বোঝা গেল যেটা ওয়াজেব নয় এটা একটা যুক্তি পেশ করেছেন আমার আবু হানিফা রেমা তালাম আবু রহমত আল্লাহ জিনী ওয়াজেব বলছেন তিনি বলছেন তার আর একটা হচ্ছে কি আর আবার ওপরে বেতর ওয়াজিব আর বেতর হচ্ছে কত তিন রাকাত ও যায় ওয়ালা আখসার সালাস আর তিনের বেশিও যায় পাঁচও যাইজ নাই সাতজ নয় নয় এগারো নাই মুসাফির মোসাফিরের জন্য বাহনে বসে সাওয়ারিতে বসে বেতর পড়া তার নিকট জায়জ নাই কেউ বাসে ট্রেনে বেতর পড়বে না নেমে পড়তে হবে হ্যাঁ অথবা কারে বসে অথবা উটের পিঠে বসে নবীশেষের পিঠে বেতর পড়েছেন এটা আর একটা দলিত যে না ফরজ নামাজ নবিস্লাম সাওয়ারি থেকে নেমে পড়েছেন আর বেতরের সময় পিঠে উঠে গেছেন উঠ যেদিকে যেদিকে সেদিকে চড়ছে আর বেতর পড়েছেন রসুরাহা রসুর উল্লাস ইউতির আলাহিল তাহলে এটা কিসের দলিল যে বেতর যদি অজেব হইতো তাহলে নবিস্লাম পিঠে বেতর পড়তেন না নেমে পড়তেন যেমন নামাজ নেমে পড়তেন তবে যেই সওয়ারিগুলি বড় ধরনের বা যে সওয়ারিতে প্রথম কথা রুকু সেজা যদি করতে পারেন যেমন ট্রেন ফ্রেনে প্লেনে তাহলে সমস্যায় নেই যেগুলিতে করতে না যেমন বাসে আর সেটা আপনার আইত্তে নেই আর মুসলিম দেশ নয় যে বলবেন যে আইনের আশ্রয় নিয়ে আপনি থামিয়ে দেবেন এই কেন সৌদি আরব আইনের আশ্রয় নিয়ে আপনি নামাজের সময় থামিয়ে দিতে পারবেন ঠিক না কিন্তু আপনি অন্য দেশে হয়তো পারবেন না থামাইতে যেখানে ইসলামিক আইন নাই অথবা মুসলিম দুর্বল অথবা সেখানে অমুসলিম মেজরিটি সেখানে আপনার পঞ্চাশ জন মধ্যে জন মুসলিমের জন্য গাড়ি থামাবে না বাস থামাজ যদিও রুকোসেসদা ঠিকভাবে করতে পারেন না একটু ঝুঁকবেন আর একটু রুকু রুকো হয়ে যাবে আমি কি বলতে পারেন আর না পারেন টাইম পাস করা যাবে না যে জহরের টাইম পার হয়ে চলে গেলো আসর টাইম পার হয়ে চলে গেলো মাগের সূর্য ডুবে গেল ভুল করে সুফানম্বা দেশ তো আসলে হ্যাঁ ট্রেনে অনেক সময় ত্রিশ ঘন্টা ৪০ ঘন্টা সফর করতে হয় কলকাতা থেকে বেরিয়েছে দিল্লি আসতে পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টা লাগবে 30 ঘন্টা কম নয় হয়। একসাথে এখন দুই দিনের নামাজ কাজা করছে ভুল করছে তারপরে ভুল করছে গুণাগার আর যদি ভালো না হয় তাহলে গিয়েছে জাগেছে গেছে এখন শুরু করবে আবার মুসলিম হবে নতুন নামাজ শুরু করছে এই নামাজ গেছে মানে কোভিড করেছে এইরকম চরম অপরাধী নামাজ বাসে হোক ট্রেনে হোক নামাজ পারেন্স পাই কিনা নামার যদি না থামে আপনি ওই অবস্থায় নামাজ পড়েন কিবুলা মুখী হইতে পারেন না পারেন হতে পারে ট্রেন উত্তর দক্ষিণ হে চলছে কোনো সময় পশ্চিম দিকে হতে পারছেন না আপনি হইতে পারে বাস ও উত্তর দক্ষিণ হয়ে চলছে আপনি পশ্চিম হতে পারছেন না আপনার দেশ থেকে পশ্চিম দিকে আপনাকে নামাজ পড়তে হয় নাইট কোচে ঢাকা থেকে যারা চাপেন আমি যেহেতু চেপেছি আপনি সন্ধ্যাবেলা মাগরে আগে চেপে গেল মাগরে গেল এসা গেল ফজরের সময় এসে নামছেন আপনি চাপায় অথবা খুলনায় চলবে না যে আপনি এইভাবে কাজা করবেন হারামিটা আপনার জন্য কুফুরি কাজ হয়ে গেল আপনার জন্য চরম অপরাধ করলেন আপনি কি ছোটখাটো ব্যাপার না হ্যাঁ নামাজ ওই অবস্থায় আপনাকে পড়তে হবে উজু করতে পারেন ভালো কথা না হলে তেমন করেন জন্য মাটি হজরেন যে বাঁশ আছে একটু ধুলা যেখানে আছে ওইখানে একটু হাত মারেন তেমন করেন লাভ করেছেন তারা যখন দেখেছেন যে আমরা হাদিস পেলাম আর আমাদের ওস্তাদ হয়তো হাদিস গুলি তার কাছে তখন হাদিস তো বোখারি মুসলিম হাদিসগুলি সংকলন হয়নি আসলে কিতাবের আকারে আসেনি তার জামানা তো অনেক আগে ছিল ওনার ছাত্র যখন এমাম মোহাম্মদ বাবু পেলেন তখন অনেক আর কালকের আগামী দিনের ওস্তাদ হোক বলছেন ভিতরে তার পুরাতন ছাত্ররা বেতর অজেব হওয়ার ক্ষেত্রে এমাম আবু হানিফার বিরোধিতা করেছেন বলছেন না তারা বলেছেন তারা এম আবানিফার মতটাকে প্রাধান্য দিয়ে বেতরকে তারা ওজিব বলে থাকে এই সম্পর্কে দলিল দুই পক্ষের শুনলেন আল্লাহ আলম ও সাল্লিয়ান হবে তোমার বিদাত করেছেন না উমারের উমারের তরিকাকে বিদাত বলবেন না সুন্নত বলবেন তাহলে ওই মৌলী সাহেবের বিদাত বলছে অথচ বলেছেন আলী কুম্বে সুন্নতি আল মাহিন্নতি আমার সন্নত কে ধরো আর খোলাফা রাশেদিনের সুন্নত কে ধরো বিদাত কে ধরো বলেননি এর দ্বারা দুটো জিনিস জানা যায় যে চার খালি আবু ওমার উসমান খোলাফা রাশেদিন তারা যদি কোনো কাজ করেন বাহ্যিক নতুন লাগে আসলে নতুন না মূল আছে তিন দিন আছে তিন দিনটা আছে সেটাকে ফরজ হয়ে যাওয়ার বাধা আর নেই আমাকে আর বাধা নেই বুঝতে পারছেন না আর এর ওপর সাহাবাইকার আপত্তি করেননি এজমা হয়ে গেছে খালিফার সন্ন্যতো হলো খালিফার বিদাত নাই আর কি হলো এজমা হয়ে গেল কারণ সাহাবিরা কেউ আপত্তি তোলেনি প্রতিবাদ করেননি দুই নম্বর কথা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন যে একটা কি বললাম যে এটা হচ্ছে খালিফার সন্নত দুই নম্বর খলিফা যখন বলেছেন বা চালু করেছেন সাহাবিরা বিরোধিতা করেননি তাহলে এটা হয়ে গেল এজমা ঐক্য না তিন নম্বর আর কথা শুনে রাখেন যে ইসলামে বিদাতের ভাগ নেই বেদাতে হাসানার সৈয়ার ভাগ নেই বেদাতে হাসানা সৈয়ার ভাগ হইলে নবীনে বলতেন যে আলাই কুমবে সন্নাতি খোলাফাই রাসুদিন আসাদ নন চলবে না ওইটা চলবে না ওইটা নিতে বলেন নবী সালাম হ্যাঁ আব্দুল মালিক বিন মার যদি চালু করে এজিদ যদি চালু করে চলবে না চাল কারণ তাদেরটা নিতে বলা হয়নি आदर्श बिधी आगे बेड़े विधा नतु कर अवश्य अवश्य कथा कखन आलिशन সন্নদীল খোলাফে দিন আল করে ধরো আর আমার যারা হেদায়ত্রাপ্তরিকা কে মজবুত করে যেটা বললেন এই চরমপন্থী এইটা হলো চরমপন্থী যে বেতর ৩০ দিন পড়া বিদাত এ চরমপন্থী গুমরাহি এখানে খারেজিদের লক্ষণ এটা আর একটা চরমপন্থী দল আছে যে এই জুমার দিনের দুই আজানকে বিদাত বলে যাতে করে আগে ভাগে লোকেরা প্রস্তুত না কুশল করে সেই জন্য না হলে যে আজানের জামানা চলো সেই আজান তো সাথে শুরু হইতো আজকাল খুদবার সময় প্রথম আজান অধিকাংশ লোক জমা পাবেন বেদিন এমন ছে গেছে সে চরমপন্থী আর চরমপন্থাই হচ্ছে খারেদের একটা খারিজিদের একটা চরিত্র সুতরাং এইরকম ফতুয়া মারাত্ত এইরকম ফতুয়া উপেক্ষা করে নিজেই বড় মুজাহে হয়ে আছেন এটা বড় খতারনাক এরকম ফতোয়া। ষাট সত্তরটা তো সত্তর বার রফেদান করে যদি একবার না করে তা আমি বলবো কোন হবে না যদি সত্তর বারের মধ্যে একবার কেউ না করে কখনো কোন হবে না সন্ন্যত মানি তো মাঝে মধ্যে ছেড়ে দিতে পারেন আপনি মহাদেশ মোদিনাই তিনি বসবাস করতেন মোদিনাই তার হবে আব্দুল্লাহ তিনি হাদিসের তিনি বলছেন নাসাই ভারতের ছাপা বা পাকিস্তানের ছাপা টিকাতে আছে তিনি বলছেন যে এটা হচ্ছে তারা বলছে যে না এটা মনসুখ না আসলে মনসুখের দাবি ভাই আল্লাহ রসুল বলবেন যে এটা আর চলবে না বা কোন বলবেন স্পষ্ট যে এটা আমরা আগে করতাম আর এখন করি না কারণ নবী নিষেধ আচ্ছা এরকম যে রফেদান আগে আমরা করতাম এখন আর করি না কারণ নবী নিষেধ করে কোন বলেছেন। তাহলে এর পরে আর দাবি করার কোন অধিকার নেই জিজ্ঞাসা করছেন যে ফজর নামাজে লেট করে অনেক আমাদের দেশে ওদের মাঝে মজাহের চাইতে বেশি বাড়াবাড়ি করে লেট করে মজহাবে আছে যে এসফার করো ফরসা করো এবার সূর্য উঠার কাছাকাছি করে দেয় এটা তো বলা হয়নি ভুল আসলে অন্ধকারে দেখবেন ফর্সা হয়ে যায় আজকে আমি নামাজ কামবারে পড়লাম তারপরে একটু দূরের মসজিদে একটু হাঁটা হয়ে যাবে তারপরে একটু হাঁটতে দশ মিনিট হাঁটা হয়েছে আর ওর পরে দেখি ফরসা হয়ে গেছে দশ হয়েছে নামাজ শেষ মানে সবগুলি মসজিদে তাহলে এই এই সময় তো নামাজের রক্ত হানাভি হয়ে যায় আর এই নামাজকে দিলে করতে করতে সূর্য ওঠার পনেরো মিনিট বিশ আগে পড়বেন এটা তাদের কাছে মকরু অপছন্দনীয় এটা হচ্ছে মকরু অক্ত বলা হয়েছে অপছন্দনীয় অক্ত অক্তে কারাহা বলা হয়েছে আপনি আগেই পড়ে নেবেন এই ক্ষেত্রে বাড়িতে আর তারপরে নামাজ পড়তে যাবেন কারণ জামাতের নামাজ না পড়লে আপনার অপবাদ আপনার সম্পর্কে ভ্রান্ত ধারণা হবে মানুষের আপনার দাওয়াতি কাজ সেখানে ফলপ্রসূ হবে না ক্ষতিগ্রস্ত হবেন লোকেরা বলবে নামাজ পড়তে আসে না মসজিদ আবার বড় বড় কথা বলে শুনবেন আপনার কথা এমাম এমাম যদি সিরিক করে বড় সিরিপ করে কবর মাজারে যাই আর যদি নিশ্চিত জানেন নিশ্চিত জানেন কবর মাজারে যায় আর সব শিয়া সাহাবি গালি দেয় না আপনি ঢালাহারে বলবেন যে শিয়া মানে সাহাবি গালি দেয় অনেকে আছে তার মানবতা ইনসানিয়ত আছে যে এইরকম মানুষদেরকে গালি দেব হয়তো তার বিবেকে বাধা দেয় দেয় না নাজ পড়া যাবে না এটা বলবো না এই জন্য আপনি দেখেন যে আসলে কি লোকটা আহ মাজারে গিয়ে শেষদা করতে যায় চাদর চড়াতে যায় হয়তো যাই না কিন্তু আহ থাকে চাকরির ভয়ে জিজ্ঞাসা করা আর তদন্ত করা আছে তদন্তের মতো যে তুমি কোনাকিদার লোক আহ তুমি কি করো না করো বেদাত করো নাকি সিঁড়ি করো মাজারে যাও কি এরকম জিজ্ঞাসা করাই যাইজ নাই কারণ এটা এক ভাই জিজ্ঞাসা করেছেন নেটে যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবেন না আমরা জানি আত্মীয়তের সাথে সম্পর্ক রাখতে হবে কিন্তু আত্মীয় রক্তের যারা সম্পর্কে তারা যদি বেদিন হয় বা এরকম কিছু নাকি না করেন ফাসেক মমিন ভাই নয় নাই আপনার মায়ের পেটের ভাই যেমন কেউ হয়তো বাটমার আছে কেউ চোর আছে কেউ আছে কিন্তু ভাই তাই না যতক্ষণ পর্যন্ত মুসলিম ওইরকমই মুসলিম ভাই চোর হইলো হলো মুসলিম ভাই সে কিন্তু খারাপ ভাই খারাপ ভাই গুনাগর ভাই নেক লোকের মতো তার মর্যাদা নাই কিন্তু সে ভাই যতক্ষণ পর্যন্ত বড় কুফুরি সিরক না করেছে আর বড় কুফুরি সিরিপ করলে তার সাথে সম্পর্ক সম্পর্ক দাওয়াতের খুলে রাখেন করা যায় কিনা এই লোকটা হয়তো পানিতে ডুবছে বা আগুনে ফেসে গেছে ওই ধরনের লোক জাহার নামের আগুন তো ফেঁসে গেছে আসলে ঠিক না তাহলে একে জাহান নাম থেকে উদ্ধার করতে হইলে গুমরাহি উদ্ধার করতে হলে ওর সাথে একটা রিলেশন রাখতে হবে এইরকম রিলেশন রাখবেন আর দুনিয়ার খাতির তাদের দাওতে তাদের পাপে তাদের গনায় তাদের বেদাতে হাজির হবেন এটা জায়জ নাই জি ধর্মের ক্ষেত্রে কম্প্রোমাইজ নয় তাদের সাথে কিন্তু তাদের সাথে চলাফেরা রেখে খাতির রেখে যদি হেদায়ত করা সম্ভব হয় এটা বেশি ভালো এটা বেশি ভালো